ষষ্ঠায় হেন মতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল হাতে খড়ি দেবার হইল আশি কাল শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ সৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায় পরম বিস্মিত হইয়া সর্বজন পড়িলা সর্বফলা নিরন্তর লিখেন কৃষ্ণ নাম মালা কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী অহর্নিশ লিখেন পরেন কৌতূহলী শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায় পরম স্বীকৃতি দেখে সর্বন দিয়ায় কি মাধুরী করি প্রভু ক খ গ বলে তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে অদ্ভুত করেন ক্রীড়া শ্রী গৌর সুন্দর যখন যে চাহে সেই পরম দুষ্কর আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে না পাইলে কান্দিয়া ধুলায় গরি যায় খনে চাহে আকাশের চন্দ্র হাত পাও আছাড়িয়া কর এ ক্রন্দন শান্তনা করেন সবে করি নিজ কোলে স্থির নহে বিশ্বম্বর দেও দেও বলে সবে একমাত্র আছে মহাপ্রতিকার নাম শুনিলে না কান্দে প্রভু আর হাতে তালি দিয়া সবে বলে হরি হরি তখন সুস্থির হয় চাঞ্চল্য পাশরী বালকের প্রিত্যে শবে বলে হরিনাম জগন্নাথ গৃহ হইল শিবৈকুণ্ঠ ধাম একদিন সবে হরি বলে অনুক্ষণ তথাপিহ প্রভুপ্রণ করেন কন্দন। সবেই বলেন শুনো বাপরে নিমাই ভালো করি নাচ এই হই না গাই না শুনে বচন কারো করন্দন সবে বলে বলো বাপ কান্দ কী কারণ সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার সেই দ্রব্য আনি দেব না কান্দ আর প্রভু বলে যদি মোর প্রাণরক্ষা চাহ তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাহ জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার আছে অভিমত একাদশী উপবাস আজি সে দোহার বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার সেসব নৈবেদ্য যদি হাইবারে পাও তবে মুই সুস্থ হয়ে হাটিয়া বেড়াও অসম্ভব শুনিয়া জননী করে খেদ হেন কথা কহে যেই নহে লোক বেদ সবেই হাসেন শুনি শিশুর সবে বলে দিবাপর ক্রন্দ পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন জগন্নাথ মিশ্র সহে অভেদ জীবন শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্র বর সন্তোষে পূর্ণিত হইল সর্বকলে বর দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী শিশুর মত বুদ্ধি কভু না শুনি কেমতে জানিল আজি শ্রীহরিবাসর কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর বুঝিল এ শিশু পরম রূপবান অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ হৃদয়ে বসিয়া সেই বোলায় বচন মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার আনিয়া দিলেন করি হরি অপার। দুই বিপ্র বলে বাপ খাও উপহার সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয় দাস বিনু অন্যের এ বুদ্ধি কভু নয় ভক্তিবিনা চৈতন্য গোসাই নাহি জানি অনন্ত ব্রহ্মাণ্ড যার লোম কুপে গণি হেন প্রভু বিপ্র শিশুরূপে ক্রীড়াক করে চক্ষু ভরি দেখে জন্ম জন্মেরও কিঙ্করে সন্তোষ হইলা সব পাই উপহার অল্প অল্প কিছু প্রভু খাইল সবার প্রভু উপহার খায় ঘুচিল সকল বায়ু প্রভুরও ইচ্ছায় হরি হরি হরিষে বলে সর্বজনে খায় আর নাচে প্রভু আপন কীর্তনে কত হেলে ভূমিতে অথ কারো গায় এই মতো লীলা করে ত্রিদশের রায় যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা হেন প্রভু খেলে সচি দেবীর অঙ্গনে দুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্বর সংহতি চপল যত দ্বিজের কোমর সবার সহিত গিয়া পরে নানা স্থানে ধরিয়া রাখিতে নাহি পারে কোন জনে অন্য শিশু দেখিলে করয়ে কুতুহল সেও পরিহাস করে বাজয়ে কন্দল প্রভুর বালক সব জিনে প্রভু বলে অন্ন শিশুগণ যত সব হারি চলে প্রভু শ্রী সুন্দর লিখন বিন্দু শোভে মনোহর পড়িয়া শুনিয়া সর্বশিশুগণ সঙ্গে গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহুরঙ্গে মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্বর কুতুহলি শিশু গন সঙ্গে করে জল ফেলা বলিতে পারে অসংখ্য লোক এক ঘাটে স্নান করে কত কবার শাস্ত্রদান্ত গৃহস্থী না জানি কতক শিশু মিলে তো আসি। সবার লইয়া প্রভু গঙ্গায় সাতারে ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে জল ক্রীড়া করে গৌর সুন্দর শরীর সবাকার গায়ে লাগে চরণের নীর সবে মানা করে তবু নিষেধ না মানে ধরিতেও কেহ নাহি পারে এক স্থানে পুনপুন পুনঃ সবারে করায় প্রভু স্নান কারে ছয়ে কারো অঙ্গে কুল্ল প্রদান না পাইলো প্রভুর নাগালি বিপ্রগণে সবে চলিলেন তার জনকের স্থানে শুনো শুনো হে বিপ্র পরমবান্ধব তোমার পুত্রের অপন্ায় কিসব ভালো মতে করিতে না পারে গঙ্গা স্নান কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধেন, আরো বলে কারের ধেন করো এই দেখো যুগে নারায়ণ মুই পর থেকে কেহ বলে মোর শিব লিঙ্গ করে চুরি কেহ বলে মোর লই পলায় উত্তরী কেহ পুষ্প পুষ্পদূর্ নৈবেদ্য চন্দন বিষ্ণু পুঁজিবার সজ্জ বিষ্ণুরও আসন আমি করি স্নান হেথা বৈশেষে আসনে সব খাই পরি তবে করে পলায়নে আরো বলে তুমি কেন দুঃখভাব মনে যার লাগে কইলা সেই খাইলা আপনে কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া ডুব দিয়া লয়া যায় চরণে ধরিয়া কেহ বলে আমার না রহে সাজি ধুতি কেহ বলে আমার চোরায় গীতা পুথি কেহ বলে পুত্র বালক আমার কর্নে জল দিয়া তারে কান্দায় অপার কেহ বলে মোর পৃষ্ঠ দিয়া কান্ধে চরে মুইরে রে মহেশ বলি ঝাপ দিয়া পড়ে কেহ বলে বৈশে মোর পূজার আসনে নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে স্নান করি উঠিলে দেয় অঙ্গে যত কপল শিশু সেই তার সঙ্গে স্ত্রীবাসে পুরুষ বাসে করয় বদল পরিবার বেলা সবে লজ্জায় ও বিকল পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ नित्य मत करु तुमकहरे उठे जल हईते देहबाता के मते हन पार्श्वर्ती जतेको बालिका कूप मन आईल शची देवी जथा शची सम्मधियाज पुत्र करम বসন করে চুরি বলে অতিমন্দ উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব গত করিবার যত আনি ফুল ফল ছাড়াইয়া ফেলে বল করিয়া সকল স্থান করি উঠিলে বালুকা দয়ঙ্গে, অঙ্গে যত চপল শিশু সেই তার ও সঙ্গে অলক্ষিতে আসি কর্নে বলে বড় বল কেহ বলে মোর মুখে দিলে কো কুল্ল ওকরার বিচি দেয় কেশেরও ভিতরে কেহ বলে মরে চাহে বিভা করিবারে প্রতিদিন এই মতো করে ব্যবহার তোমার নিমায় কিবা বা রাজার কুমার পূর্বে শুনিলাম যেন নন্দের কুমার সেই মতো সব করে নিমায় তোমার দুঃখ বাপ মায়েরে বলিব যেই দিনে ততক্ষণে কন্দল হইবে তো মা শনে নিবারণ কর ঝা টাপনো ছাওয়াল নদিয়ায় হেন কর্ম কহু নহে ভাল শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী নিমায় আইলে আজি বাইরা মুবান্ধিয়া আর যেন উপদ্রব নাই করে গিয়া শচির চরণ ধুলি লয়া সবে তবে চলিলেন পুন স্নান করিবারে যত ক প্রভু করে যার সনে পরমার্থে সবার সন্তোষ বর মনে কৌতুকে কহিতে আইসেন মিশ্র স্থানে শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে নিরবধি ও ব্যবহার করে সবারে ভালো গঙ্গা স্নান আদায় করিবারে এই ঝাড় যাও তার শাস্তি করিবারে সবে রাখি লহকেও রাখিতে না পারে ক্রোধ করি যখন চলিলাম মিশ্রবর জানিলা গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর সর্ববালকের মধ্যে অতি মনোহর কুমারিকা সবে বলে সুন বিশ্বম্বর মিশ্র আইলেন এই পলাহ সত্তর শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে পলাইলেন ব্রাহ্মণ কুমারী সব ডরে সবারে শিখাই মিশ্র স্থানে কহিবার স্থানে নাহি আইসেন ও কুমার সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া আমরাও আছি এই তাহারও লাগিয়া শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর গঙ্গা ঘাটে আসিয়া মিলিলামিশ্র বর आसिया गंगार घाटे चारिदे शिशुगन मध्य पुत्रे देखते जिज्ञास घर पड़िया सब आई अपेक्षा करा चारिदी के चाहे मिस्र हाथ बाड़ी लिया तर्ज गर्ज कर बड़ लाद ना पाइ कौतुके जहारा निवेदन कह से पुनः बलिया भय पाई विश्वर पल्ला घरे चलो तुम्हें कि बार आशी जदि चंचलता हमर धरे देव तुमार गोचरे कौतुके से कथा कहलम तुम्हारे तुम बई भाग्यवान नही त्रिभुवने कें श्रीनंदन जार गृहझे की करिते पारे तारे क्षुधा तृष्णा शोके तुम से प्रभुर चरण तार महाभाग्य जारे हेन नंदन कटीअपराध जदि करे, करबु तारे थुई बृदय उपरे, जन्मे जन्मे कृष्ण भक्त जन, यम बुद्धिहार कारण অতএ্রভু নিজ সেবক সহিতে নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে মিশ্র বলে সেহ পুত্র তোমার সবাকার যদি অপরাধ লহ শপথ আমার তা সবার সঙ্গে মিশ্র করি কোলা কুলি গৃহে আইলেন মিশ্র হই কৌতূহলি আর পথে ঘরে গেলা প্রহু বিশ্বম্ভর হাতেতে তে মোহন পুঁথি যেন শশ লিখন কালীর বিন্দু শোভে গৌর চম্পকে লাগিল যেন চারিদিকে স্নান পুত্রের বচন শুনি শচী হরসিত কিছুই না দেখে অঙ্গে সানের চরিত তৈল দিয়া দেবী মনে মনে গনে বালিকারা কি বলিল কিবাদি য লিখন কালীর বিন্দু আছে সব অঙ্গে সেই বস্ত্র পরিধান সেই পুথি সঙ্গে খনেকে আইলা জগন্নাথ মিশ্র বর মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্বর সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে আনন্দে পরিণীত হইলা পুত্র দর্শনে মিশ্র দেখে সর্ব ধুলায় ব্যাপিত স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত মিশ্র বলে বিশ্বম্বর কি বুদ্ধি তোমার লোকের দেহ কেন স্নান করিবার বিষ্ণু পূজা সহ্য কেন করো অপহার বিষ্ণু করিয়াও ভয় নাহি কোমার তবু বলে আজি আমি নাহি যাই স্নানে আমার সংহতিগণ গেল আগুয়ানে সকল লোকেরে তারা করে অব্যবহার না গেল সবে দোষ কহেন আমার না গেলেও যদি দোষ কহেন আমার সত্য তবে করিব সবারই অব্যবহার এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে পুনঃ সেই মিলিলেন শিশু ঘন সনে বিশ্বম্বর দেখি সবে আলিঙ্গন করি হাসয়ে সকল শিশু শুনিয়া চাতুরি সবাই প্রশংসে ভালো নিমাই চতুর ভালো আজি মারনো প্রচুর জলকিলি করে প্রভু সব শিশু শনে হেথাশী জগন্নাথ মনে মনে গনে যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ সেই মতো পুথি সেই বস্ত্র সেই মতো কেশ এ বুঝি মনুষ্য না হে শ্রী বিশ্বম্বর জন্মিলা মোর ঘর কোন মহাপুরুষ বা কিছুই না জানি চিন্তিতে হেনি পুত্র দর্শনান্দে ঘুচিল বিচার স্নেহপূর্ণ হইলা দহে কিছু না হি আর যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে সেই দুই যুগ হয়ে থাকে সে দোহারে কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয় তবুয়ে দোহার ভাগ্যের নাহি সমুচ্চয় শচি জগন্নাথ পায়ে রহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপে জাল এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের রায় বুঝিতে না পারে কেহ তাহান মায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিদান্দজান বৃন্দাবনদশুপদুবেগানিচবৎে বিদ্যার্ভবাচল বর্ণ নাম ষষ্ঠ